টিভি বাংলা মানবতা সমাধান আল্লাহ আল্লাহ কুমতারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিলমিনফিল বাইদ পৃষ্ঠিভি বাংলার দূরেরও কাছের তথা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আমাদের নিয়মিত আয়োজন আকিদা এটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আকিদা বিষয়ক এ আলোচনায় অনেকগুলো পর্ব আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে উপহার দিয়েছি বিগত পর্বে আমরা নবী করিম সাল্ল আলি আসাল্লামের নীতি অবলম্বনে সন্ন্যার প্রকাশ কি ঘটেছিল সে মর্মে একটি পর্বে আলোচনা করেছিলাম আসুন আবারও এই আলোচনার ধারাবাহিকতায় আমরা বিস্তারিতভাবে জেনে নিতে চেষ্টা করি যে নীতির বেলায় নবী করিম সাল্ল আলি আসাল্লাম আমাদের কি এবং আব্দুল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা শেখ আকরামুজামানের কাছে যাচ্ছি প্রথমে যে শেখ বিস্তারিতভাবে দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন পররাষ্ট্র নীতির আলোক ধারা কেমন ছিল নবী করিম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ ধন্যবাদ উপস্থাপক ভাইকে তো আমরা রসুল সাল্লাহ আলী আসাল্লামের পররাষ্ট্র নিয়ম নীতির উপরে কথা বলছিলাম তা আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলামের নীতিতে যে আল্লাহ বরকত রেখেছেন এটার একটা দৃষ্টান্ত আমি তুলে ধরছিলাম এই যে হোদায় বিয়ার সন্ধি আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এবং কোরাইশদের মধ্যে ঘটেছিল এটা কিন্তু রসুল সাল্লাহ আলি আসলামের অনেকগুলো নীতিমালা ধারণ করে সংশ্লিষ্ট রয়েছে গ্রহণ করেছিলেন এর ফলেই কিন্তু মক্কা বিজয় হয়ে গেছিল যেখানে জি জি এখানে তো আল্লাহ রসুল চোদ্দশো জন সাহাবি নিয়ে এসেছিলেন দুই বছর পরে এই হদেবের সন্ধির ফলেই দুই বছর পরে দশ হাজার শূন্য নিয়ে আল্লাহ রসুল সালুসলাম মক্কায় ঢুকলেন যদি আল্লাহ রসুল সাল্লাসলাম এই সন্ধি না করতেন এবং এই সন্ধিতে আল্লাহ রসুল সালু আসাল্লামের যে ওয়াহি ভিত্তিক দূরদর্শিতা এবং আল্লাহ রসুল সালু আসাল্লাম যে আসলে কোরআন ভিত্তিক যে রাজনৈতিক চিন্তাশীল ছিলেন এবং আসলে ইসলামী রাষ্ট্র হলেও ওনার নীতি অনুযায়ী হলে সবার জন্য ফলক ফলপ্রসূ হয় এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবাহিক এরম কত বিচক্ষণ যাদের আল্লাহ প্রশংসা করেছেন তারাও কিন্তু মেনে নিতে পারছিলেন না এমন কিছু বিষয় মোহাম্মদ সাল সাল্লাম রসুল্লাহ সাল সাল্লামের নামটা মুছে দিতে বলল তারা রসুল রসুল্লাহটা মুছে দিতে বলছে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে বলতেছি তো রহমান তারা লিখবে না কারণ তারা রহমান চিনে না আল্লাহ রসুল সাল আলহাম কিন্তু এগুলো প্রকৃত অর্থে বাহ্যিক করতে বাদ দিতে চেয়েছিলেন শুধু তাদের সাথে একটা সমঝোতা হওয়ার জন্য এবং এই সমঝোতা অবশ্যই ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এটাই আল্লাহ রসুল্লাহু আসাল্লাম দেখেছিলেন তার ভিত্তিক রাজনৈতিক দূরদর্শিতা থেকে তারপরে আরও কঠোর কঠোর কতগুলো শর্ত যে এই সন্ধিকালীন সময়ের ভিতরে দশ বছরের চুক্তি ছিল সন্ধিকালীন সময়ের ভিতরে মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু মদিনার থেকে কেউ মক্কা আসলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এই যে কতগুলো অন্যায় তার আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সাহাবাহিকেরা মানতে চাইছিলেন না অনেক কষ্ট হয়েছিলো তারপরও আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজে কোন কোনো ক্ষেত্রে মিশিয়ে দিয়েছেন লেখাগুলোকে কেটে দিয়েছিলেন তারপর শিক্ষা নিতে পারি যে এখান থেকে বিষয়ে ইসলামের কি ফলাফল হলো ইসলাম কি ফলাফল সন্ধির পথটাকে প্রথম আমরা বেছে নিলে সেখান থেকে উপকারিতাটা খুব সহজে আমরা পাই কথায় কথায় আজকাল কিন্তু যুদ্ধ হয়ে যায় কিছু হলেই চুক্তি স্বাক্ষর করতে গিয়ে দেওয়ার যখনই কোন বহির্বিশ্বে কোন লোক পাঠাতেন মূলত লক্ষ্য উদ্দেশ্য থাকতো দাওয়াত এরপরও বিভিন্ন দেশে বিভিন্ন দলকে পাঠিয়েছেন এবং তার একজন দায়িত্বশীল করেছেন দায়িত্বশীলকে প্রথমে পরহেজ গাড়িতার ব্যাপারে উপদেশ দিয়েছেন এবং আর সবকে কল্যাণের উপদেশ দিয়েছেন তিনি বহির্বিশ্বের কোনো লোকের সাথে বা কোনো নেতার সাথে কখনো দাম্ভিকতার সাথে অথবা ক্ষমতা প্রয়োগ করে দিন প্রচার করেননি বা যোগাযোগ করেননি এরকমই কথা খালি ওয়ালিদ একটা পত্র লিখেছিলেন রোমক সেনাপ্রধান কাছে যে যেন প্রথম কাজ হচ্ছে আপনি তহিদের কথা মেনে নেন তাহলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন এইরকমই একটা কথা উমার রাজি আল্লাহতালহ এ দাওয়াতপত্র প্রথমে জেরুজালেম পাঠিয়েছিলেন তারপরে উমার রাজিয়াল্লাহ তালন গোলামকে সাথে করে জেরুজ আলেম গেছিলেন আগে উমর রাজিয়াল তোলা পত্র পাঠিয়েছিলেন এইরকমই পত্র উমার রাজিয়াল্লাহ তালন পাঠিয়েছিলেন আপনার দেমাসকে তিনি যখন পৌঁছিলেন দেমাসকে তখন রামাজানের চন্দ্র উঠলো। আর যখন তিনি চলে আসলেন মদিনাই তখন রামাজান শেষ মানে একদিন ঈদ হবে কিনা ওই বিষয়ে যে আলোচনার আছে ওই হাদিসটা তাকে পাঠিয়েছিলেন তো এতে বোঝা যাচ্ছে যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাসুল সাল্লাহ আলি সাল্লাম রাখতেন সাথে সাথে সাহাবিগণ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতেন রাসুল সাল্লাম সহ সাহাবিগণ বহির্বিশ্বে দ্য ইসলামের দাওয়াত পত্র দিয়ে পাঠাতেন তবে সম্মানিত পৃথিবীবাসী যারা দায়িত্বশীল দায়িত্ব পালন করছেন আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের তো বিশ্বের সাথে যোগাযোগের মূল টার্গেট ছোট্ট সম্পদ অর্থ কিছু কর্য নেওয়া ঋণগ্রস্ত হওয়া যার ফলাফল পরবর্তীতে দেশ তাদের হাতে বিক্রি করে দেওয়া কিন্তু রাসুল সাল্লাহ আল ইসাল্লামের প্রথমত টার্গেট ছিল সবসময় বা সাহাবিগুণের তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া যখনই তারা মুসলমান হয়ে যাবে তখনই তারা অর্থ সম্পদের জাকাত বের করতে শিখবে আর জাকাত তাদের কাছে যখন প্রয়োজন থাকবে না তখন তারা আরব ভূখণ্ডে পাঠাবে নীতির মূলে কি ছিল স্বরাষ্ট্রনীতি বলেন আর নীতি বলেন সেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা রাষ্ট্র দখল করা এটা তো ছিল না তার উদ্দেশ্য একটাই ছিল আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এটা সব জায়গায় নিজের রাষ্ট্রও ভিন্ন রাষ্ট্র খেয়াল করুন যে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যখন কেউ রাষ্ট্র দখলে নেয় তখন তাদের দাম্বিকতার কি অবস্থা হয় করিমে যেটা আসছে ইন্নাল মুলুকাল আলুন যে রাষ্ট্রপ্রধানরা যখন ভিন্ন কোনো রাষ্ট্রে ক্ষমতা দখল করে তখন তাদের চলনের অবস্থাটা হয় যখন মক্কায় বিজয়ী ভেসে ঢুকছিলেন তখন হজরত আনাস বর্ণনা তার মাথা ছিল একটু নিচু যাতে কেউ না করে তিনি বীর দর্পে মক্কায় ঢুকছেন তার চোখ থেকে পানি জোর ছিল আর তিনি যে আজকে সব মুক্ত শুধু শর্ত দিয়েছেন মান দখাল আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা নিরাপদ মান দখলাল মস্তিদাল এবং অবস্থা কেন এরকম করেছেন রসুল করিম সাল্লাম দেখেন রসুল করিম সালামের উদ্দেশ্য তাদেরকে পরাজিত করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা তা ছিল না রসুল চাচ্ছিলেন আমাদের সাথে কেউ যেন লড়াইয়ে লিপ্ত না হয় আমরা যেটা চাচ্ছি যে মক্কা পবিত্র নগরী মুসলমানদের হাতে আসুক সেটা হয়ে গেছে এখন কারোর সাথে আর লড়াইয়ের দরকার নাই আল্লাহর সাল আলী আসসালামের সার্বক্ষণিক চিন্তা এটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কাউকে খাটো করা কাউকে ছোট করা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা दार्ते स्वल्प समय छोट एक जातर पर सामने आलोचनार धाराता उपस्थित हम इनशा ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরান সন্নাহর আলোকে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 थ जापर्हान आल्ला कुरने उल्लेख कर सकाले मुहम्मद আবু হরিয়াল্লাহ তালহু বলেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন কর এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান খান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহ সাল্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জাননাতে যেতে পারবো না সে মুসলিম চতুর্থ খন্ড অফ হেসবুল্লাহ নিয়মে আমরা जन जीवन के चले मूल कुरान और इन आदर्श শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তা ছিল আকিদা বিষয়ক নবী করিম সাল্লাহ আলী কতটা গুরুত্বের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেটা জীবনের বিভিন্ন স্তরে বাস্তবায়নে সচেষ্ট হতে হবে সে লক্ষ্যে আমরা আলোচনা করছিলাম পররাষ্ট্র নীতি অবলম্বনে নবী করিম সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের সন্ন্যার গুরুত্ব আলোচিত হচ্ছিল ধারাবাহিকতায় ফিরে যাচ্ছে আবারও শেখ আকরামুজামানের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসলামের যে নীতি আমরা দেখলাম বিশেষভাবে মক্কা বিজয়ের ক্ষেত্রে তাইখানে আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা হলো যেহেতু আল্লাহ তো বরুকাল রসুলামকে বলেছেন রসুল্লা আমি তোমাদের সকলের জন্য রসুল আসলে এর উপরেই কিন্তু ভিত্তি ছিল আল্লাহ রসুল সাল্লামের পরসর নীতিটা তিনি যাই নীতি অবলম্বন করেছেন সেটা কিন্তু আল্লাহ তো বরকতাল্লাহর এই দায়িত্ব পালন করার জন্য এবং তহিদের প্রচার প্রসার ঘটানোর জন্য যার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসলাম যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন যেই মক্কার দেবদেবী এবং মূর্তিগুলোর সাথে তার আপোষ হয়নি মূর্তি পূজারীদের সাথে আপোষ হয়নি তা আল্লা তো বড় কথা তার এই নীতির এমনভাবে বরকত দান করলেন নীতি প্রতিফলনের কারণে যে কোনো ধরনের বিরোধ ছাড়াই মোকাবেলা ছাড়াই প্রতিরোধ ছাড়াই আল্লাহ তবরকতলা বিজয় এনে দিলেন এবং আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম যেই টার্গেট নিয়ে তিনি দাওয়াত শুরু করেছিলেন খুব সহজেই তার টার্গেট বা তার মানে উদ্দেশ্য সফল হয়ে গেল পূর্ণ হয়ে গেল ওই শত্রুতা কিন্তু ছিল এই মক্কাবাসীদের সাথে এই মূর্তিগুলোকে কেন্দ্র করে কারণই হলো এগুলো মানে কি রূপ আচরণ করতেন এবং বহির্বিশ্বের সাথে তিনি কিভাবে পেশ করতেন। পররাষ্ট্রনীতিটা এক কথায় কেমন ছিল পররাষ্ট্রনীতিটা তার কেমন ছিল যে আমরা তার বাস্তবে দেখতে পাই যে তিনি অনেক সময় নিজে বহির্বিশ্বের কোনো কোনো দেশে উপস্থিত হয়েছেন এবং অনেক সময় দেখা গেছে যে তিনি দায়িত্বশীল করে পাঠিয়েছেন তো আমরা নিজে তিনি উপস্থিত হয়েছেন আমরা অবশ্য আগের পর্বে বহির্বিশ্বে কিভাবে তিনি চিঠি পাঠাতেন তা আমরা একটা বিস্তারিত বিবরণ আলহামদুলিতে পেশ করেছি এখানে তিনি নিজে যেতেন তার একটা পেশ করি তিনি নিজে খাইবারে গেলেন খায়বার একটা বাহির এলাকা মদিনা থেকে তবুকে গেছেন জি তবুকে গেছেন তো খাইবারে যখন তিনি পৌঁছিলেন তখন খাইবারের লোকেরা তাকে দেখে কিছু বুঝতে পেরেছিল ওরা কোদাল ডালি নিয়ে সকালে বের হয়েছে কাজে তখন তারা তাকে দেখে মোহাম্মদ আমাদের এলাকায় ঢুকে গেছে ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল সাবাহাল মুনজারিন সকাল কে সতর্ক করা হচ্ছে যাদের আজকে সকাল হলো তাদের জন্য আজকে কত দুঃখ ব্যথা বেদনা তাদের কত ধ্বংস তারা যদি দাওয়াত গ্রহণ না করে তারা যদি ট্যাক্স দিয়ে বসবাস করতে রাজি না হয় তাহলে তাদের ধ্বংস নিশ্চিত এই কথা রসলাস তাদের সামনে প্রথমে পেশ করলেন তারা একটা বুঝলো আর আল্লাহ রসুল আর একটা পেশ করলেন এইভাবে ছিল যখন তিনি নিজে যেতেন বাইরে তাদের সাথে সম্পর্কটা ছিল যে নেছেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম জালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে তার খারজা রসুল রাসুল মাজের সাঁতে আছেন আর তাকে উপদেশ দিচ্ছেন আরেকটা আশ্চর্য কথা যে মাজন নিজে গাধার আবার বুঝলেন সারা পৃথিবীর নেতাকে একেবারে রসুল আদর্শ মাটিতে মিশিয়ে দিয়েছেন আছেন গাধার উপরে गाधार ऊपर चलते बीन कत नीति कत सूंदर छोड़ना নেতা যদি মনে করে যে আমি নিচে নিচে হাঁটবো আরো গাধার উপরে হাঁটবে এটা হয় না তাহলে নেতাকে বুঝতে হবে যে আমি নেতার যোগ্যতা রাখি মনে করেন আর যদি বেয়াদমি মনে করা হয় তাহলে এটাও মনে করতে হবে যে আমি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নাই আমি ইসলামী আকিদাই বুঝিনি তারপর রাসুল সাহ্লাম যেটা প্রথমে বললেন মহাজকে যে মহাস তুমি তো যাচ্ছ তো সম্ভবত লাতালকা আজা তোমার সাথে মনে হয় বছরের পরে আমার সাথে আর কোনো সাক্ষাৎ হবে না হয়তোবা তুমি তামুর রবে কাবরি অবে মাসজিদি তুমি যখন ফিরে আসবে তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে না হয় আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে তোমার সাথে আমার আমার সাক্ষাৎ হবে না তখন মজ রাজি আল্লাহ একবারে চিৎকার করে কাঁদতে লাগলেন তারপরে মজ মক্কার দিকে এভাবে লক্ষ্য করলেন তখন রসুল সাল্লাই বললেন আল মান মনে রাখিও আমার সাথে সাক্ষাৎ করবে ওরাই যারা পরহেজগার সে যেই হোক না কেন যেখানে হোক এই দাওয়াত তুমি জনগণের কাছে পেশ করিও তুমি আল্লাহকে ভয় করবে যেখানেই থাকো যেই দেশেই থাকো যেই সমাজেই থাকো আমি আপনার ওই খবরের সাথে যে কথাটা যোগ করতে চাচ্ছিলাম তো অনেকই মনে করে যে শুধু শুধুই রসুল্লাহ যুদ্ধ করেছেন আসলে তো তা না বরং আল্লাহ তরকতালার নির্দেশে আল্লাহ তো বরকতাল হক তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাই তো রসুল্লা সাল্লাম আলী রাজিয়ালকে যুদ্ধের দায়িত্ব দিয়ে সেনাপতি করে পাঠাচ্ছেন এবং বলছেন আল্লাহান যদি তোমার মাধ্যমে আল্লাহ একজন লোককে হেদায়েত করে এটা তোমার করতে পারবে তোমার আল্লাহ রসুল্লাহআসাল্লামের পররাষ্ট্র বা পররাষ্ট্র ভিত্তিক যত কর্মকাণ্ড ছিল জিহাদ হোক সফর হোক চিঠি পত্র হোক চুক্তি হোক সবকিছুরই মূলে ছিল তিনি তুমি আমার কাছে আল্লাহ মুসলিম হও নিরাপত্তা আল্লাহর কাছে কথাটা হলো আল্লাহর কাছে এটা তার কাছে নয় যেহেতু তিনি আল্লাহর প্রেরিত রসুল তার তো দায়িত্ব হবে সারা দুনিয়াবাসীকে ইসলামের আওতায় আন এটি হল টার্গেট এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য সাম্রাজ্যবাদীদের সাথে রসুল্লাহ সাল্লাহ করবো না বরং আল্লাহর রসুল্লাহ স্লাম তো সাম্রাজ্য দখল করেছেন এবং শহীদ বোখারি এবং মুসলিমের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছিলেন রোম পারস্যামান এগুলো সব আমার উন্মতের পদনত হবে সব আমার উন্ম এইগুলোর চাবিকাঠি হাতে নেবে আল্লাহ রসুল সাহেব ওই যে খন্দকের যুদ্ধের সময় যে মজিজা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল পাথর কাটতে যে আলোক রশ্মি বিচ্ছরিত হয়েছিল আল্লাহ রসুল সালা বলেছিলেন যে আল্লাহ আকবর ইন্নি উতিতু মাফা তেহা লিয়ামান আবার বলেন অতি তু মফাতে হা রোম অতীত মাফা তেহা শ্যাম এই যে তারপরে কিসরা। এভাবে যে বলেছেন এগুলোর অর্থ হলো আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এটা অত্যন্ত যুক্তিভিত্তিক কথা মানবিক কথা সুপ্রিয় দর্শক মন্ডলী খুব মনজ্ঞ পরিবেশে আপনারা আমাদের আলোচক আলোচনা শুনছিলেন এবং ইতিমধ্যে উপলব্ধি করতে পারলেন যে নবী করিম সালি হাসাল্লাম যে পররাষ্ট্র নীতি অবলম্বন করেছিলেন সেটা যদি আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়কদের দ্বারা বা দেশবিদেশের বিভিন্ন শাসক গোষ্ঠীর দ্বারা অনুশীলিত হতো বা বাস্তবায়িত হতো তাহলে কেমন একটি মধুময় এবং সুন্দর শান্তিপূর্ণ বসন্তধরা আজকে গড়ে উঠত কিন্তু আফসোস যে আমরা আজকে বহু মনীষী বা বহু রাষ্ট্রবিজ্ঞানী বা বহু রাষ্ট্র দর্শন যে সমস্ত দার্শনিকরা দিয়েছেন তাদের অনুসরণ করি কিন্তু বিশ্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের রেখে যাওয়া জীবনের সেই নীতিমালা আমরা অনুসরণ করতে ব্যর্থ হয়ে যাই আসুন যে কথা শেখ আব্দুরা জাকবিন উসুফ বলছিলেন যিনি যেখানে আছেন দায়িত্বে রাষ্ট্রভিত্তিক সবাই আমরা এই মহামানবের পররাষ্ট্র নীতি সহ নীতি আদর্শকে গ্রহণ করি তার সুন্নাকে গ্রহণ করি এবং আমাদের শ্রদ্ধার সাথে আকিদা বিশ্বাস পোষণ করি যে এটাই শান্তির একমাত্র পথ তাহলে আমরা মুক্তি পাবো অলৌকিক জীবনে পাব পরলৌকিক জীবনে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ। ইহ ল মোহাম্মদন রসুল্লাহ মোহাম্মদন রসুল্লাহ আমি মোহাম্মদ হাশি মদানী আর দেখছে বাংলা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 So if Jesus Christ peace be upon him, died for three days, who control the world? Let neither whom God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument. De Ku Dr. Jakirt Shoge Alap Kori, Proti Shonigar, Rat Shari, Apuno Shamprochar, Shakal Sharre Notae Bangladesh, Peace TV Bangi.